এই আলা করা রমাদানিরিজেন্দি তাকে ডাকতো আজকের পর্বে যে নামটি নিয়ে কথা বলব তার সহজ অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে থাকেন এই মর্মে আমরা দেখতে পাই আল্লা সুবহানহু আতআলা কুরআনের মাধ্যমে চারটি নাম আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন এবং সেই নামগুলো হচ্ছে আল তিনি বলছেন তিনি আলবারি অর্থাৎ যিনি উদ্ভাবক বা প্রথম সৃষ্টিকারী যিনি সৃষ্টির সূচনা করে থাকেন তিনি আল মুসৌর যিনি রূপদাতা আকৃতি দানকারী তার জন্যই রয়েছে সমস্ত উত্তম নাম এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটি নাম একত্রে ধারাবাহিক ভাবে এসেছে আল খালিক নামটি নামত্র এসেছে যেখানে তিনি বলেছেন আপনার রব তিনি মহান সৃষ্টিকর্তা এবং আলিম বা সর্বজ্ঞানী সাধারণভাবে বাহ্যিকভাবে সবগুলো নামের অর্থ একই রকম মনে হলেও এই নামগুলোর মধ্যে রয়েছে সূক্ষ্ম পার্থক্য প্রথমত আল খালিক এর অর্থ হচ্ছে যিনি সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে থাকেন কোন ধরনের নমুনা ছাড়াই এবং যিনি কোনো কিছু ছাড়াই সবকিছু সৃষ্টি করতে সক্ষম তিনি হচ্ছেন আলখাহালিক সৃষ্টিকর্তা আলখলাক যিনি মহান সৃষ্টিকর্তা যিনি ব্যাপক পরিমাণে সৃষ্টি করে থাকেন এবং তার সৃষ্টিতে কোনো খুত বা ত্রুটি কিংবা অপূর্ণতা নেই আলবারি এই নামের অর্থ হচ্ছে যিনি উদ্ভাবক যিনি শুরু বা সূচনা করে থাকেন যিনি সৃষ্টি শুরু করে থাকেন যিনি এমন বিষয় সৃষ্টি করেন বা উদ্ভাবন করেন যার আগে কোন অস্তিত্ব ছিল না আল মুসৌবির এর অর্থ হচ্ছে আকৃতি দানকারী যিনি আকার আকৃতি এবং রূপ দান করে থাকেন তার বিভিন্ন সৃষ্টির কাজেই সাধারণ অর্থ থেকে আমরা বুঝতে পারছি যে যদিও প্রতিটি নাম একই ধরনের মনে হয় বা মনে হয় যেন সবগুলো একই অর্থ অর্থাৎ সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছে কিন্তু প্রত্যেকটি নামের মধ্যে রয়েছে সূক্ষ্ম পার্থক্য এবং প্রতিটি নাম এক একটি সুমহান বৈশিষ্ট্যকে আমাদের সামনে উপস্থাপন করছে কাজে এখানেও আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তার নিজের সম্পর্কে যেভাবে বর্ণনা করেছেন ওলিল্লাহ হোসনা অর্থাৎ আল্লাহর জন্য যত নাম রয়েছে সবগুলি নামই সুন্দর সর্বোচ্চ পর্যায়ের সুন্দর সৃষ্টি করা এটা হচ্ছে আল্লাহর কাজ তার গুণগত একটি বৈশিষ্ট্য তিনি সৃষ্টি করে থাকেন কোরআনের যখন প্রথম আয়াত নাজিল হয়েছিল সেই আয়াতেও আল্লা সুবাহর এই বৈশিষ্ট্য উঠে এসেছিল সুরা আলাকের প্রথম আয়াতে আল্লাহ নাজিল করেছেন খালাক। আপনি সেই প্রভুর নামে সেই রবের নামে আপনি পাঠ করুন যিনি সৃষ্টি করেছেন কাজে রবের পরিচয় আল্লা সুবাহতাল্লাহ পরিচয় তিনি নিজেই উপস্থাপন করে বলেছেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে থাকেন নামবাচক বিশেষ্য হিসেবে খালিক শব্দটি কোরআনে আট বারের থেকেও বেশি এসেছে ক্রিয়া বা অন্যান্য রূপে এই শব্দটি অনেকবার এসেছে খাল্লাক এই শব্দটি কোরআনে এসেছে দুইবার আলবাহি এই শব্দটি এসেছে তিনবার এবং মুস্বির এই শব্দটি এসেছে একবার সংক্ষিপ্ত ভূমিকা শেষ করে এবারে আমরা আমাদের বাকি আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি আজকের পর্বে আমরা আল্লা সুতআর এই সুমহান নাম এবং গুণগত বৈশিষ্ট্য নিয়ে কথা বলার চেষ্টা করছি তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তিনি মহান সৃষ্টিকর্তা তিনি সৃষ্টির সূচনাকারী তার সৃষ্টিকে তিনি আকৃতি তিনি আল এই নামগুলোর যে বরত্ব সেগুলোকে আমরা আজকে বোঝার চেষ্টা করছি এবং এই নামগুলোর যে প্রভাব সেটা গ্রহণ করার চেষ্টা করছি এটাই হচ্ছে আমাদের আজকের পর্বের বাকি আলোচনার উদ্দেশ্য আল্লাহ আমরা তৌফিক কামনা করছি রসুদুল্লাহ সাল্লাম তিনি হাদিসে আমাদেরকে জানিয়েছেন কম একশো বা এমন নাম রয়েছে যে ব্যক্তি সেগুলোকে সংরক্ষণ করবে প্রসঙ্গে বিগত একটি পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম একটি অর্থ প্রসঙ্গে ইমামাল কুর্তুবী রাহিম আল্লাহ তিনি উল্লেখ করেছিলেন একটি অর্থ হচ্ছে ধরনের যে এই নামগুলোকে এমনভাবে শিক্ষা করা যেন মানুষ আল্লাহ বরত্ব অনুভব করতে পারে এবং আল্লাহর প্রতি মানুষের অন্তরে যেন ভয় ভীতি শ্রদ্ধা এবং ভক্তি সম্ভ্রমবোধ এগুলো জাগ্রত হয় এবং মান আহসোহা এর আরেকটি অর্থ ছিল যে সেই নামগুলোকে অনুসন্ধান করা বা গণনা করা অর্থাৎ কোরআনে খুঁজে খুঁজে সেই নামগুলোকে দেখা যে কোথায় কোন পরিস্থিতিতে কি প্রেক্ষাপটে আল্লাহ সালা তার সেই সকল গুণবাচক নামগুলো তার বান্দাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের বাকি আলোচনাতে কোরআনের সেই বিভিন্ন প্রসঙ্গই আমরা উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছি আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি এর সবকিছুই আল্লা সুবাহর সৃষ্টি মানুষ কিছুই সৃষ্টি করতে পারে না মানুষের যা তৈরি করার সামর্থ্য এটা অত্যন্ত সীমিত আকারে মানুষ শুধুমাত্র আল্লাহ সুভাহাত আল্লাহর যে কোনো একটি সৃষ্টিকে গ্রহণ করে এবং সেটাকে গ্রহণ করার পর তার সীমিত মাত্রায় রূপান্তর ঘটাতে পারে কখনো একটি বস্তুর সঙ্গে আরেকটি বস্তুকে জোড়া লাগায় কিংবা কখনো একটি বস্তুকে ভেঙে আরেকটি বস্তু তৈরি করার চেষ্টা করে থাকে কিন্তু সবগুলোই সে করে আল্লা সুতলার সৃষ্টিকে ব্যবহার করে আমাদের চারপাশে আমরা দেখি শহর অঞ্চলে রয়েছে অনেক দালান কোঠা এই যে দালান কোঠা ইট পাথর কাজ বালি কিংবা মাটি অথবা লোহা এই সবই তো আল্লা সহাত সৃষ্টি কিংবা আমাদের টেবিলে অনেক সময় থাকে খাতা কাগজ কলম ইত্যাদি এগুলো তৈরি হয়েছে আল্লা সুমাতার বিভিন্ন সৃষ্টিগত উপাদানকে কাজে লাগিয়ে সুতরাং আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি সমস্ত সৃষ্টি মূলত সৃষ্টি এবং প্রত্যেকটি সৃষ্টি আল্লাহামকে আল্লাহ এবং তার মহিমাকে ঘোষণা করে যাচ্ছে আল্লাহ সুহামাতার অস্তিত্বের সাক্ষ্য প্রদান করে যাচ্ছে কিন্তু এরপরেও সেগুলো আমরা কেন বুঝি না কিংবা কেন আমাদের অন্তরে সেগুলো কোনো প্রভাব সৃষ্টি করে না যেমন একটি উদাহরণ আমরা কল্পনা করতে পারি হয়তো আমরা একটি ছবি দেখলাম একটি ফটোগ্রাফ দেখলাম খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য ছবিটি দেখে কেউ একজন বললো বাহ ছবিটা তো খুব সুন্দর আরেকজন বলল যে ক্যামেরা দিয়ে ছবিটা হয়েছে। সেটা অত্যন্ত সুন্দর তৃতীয় ব্যক্তি বলল ফটোগ্রাফারের দক্ষতা আছে সে খুব দক্ষতার সঙ্গে এই সুন্দর ছবিটি তুলেছে চতুর্থ ব্যক্তি সে এসে বললো আসলে যে দৃশ্যের ছবি তোলা হয়েছে সেই দৃশ্যকে যিনি সৃষ্টি করেছেন প্রশংসা একমাত্র তারই জন্য সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি সবকিছুকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কাজেই চতুর্থ ব্যক্তি সে বলল সুবাহান আল্লাহ মাসায় আল্লাহ আল্লাহ সুবহালার জন্য এই সমস্ত প্রশংসা আমি আল্লাহ সুহান তাল্লাহার বরথ্য ঘোষণা করছি আল্লাহ সুবাহ যেভাবে চেয়েছেন সেভাবে তার সৃষ্টিকে আকৃতি দান করেছেন দৃশ্য একই একটি ফটোগ্রাফ কিন্তু এক একজন ব্যক্তির এক এক ধরনের প্রতিক্রিয়া বা রিয়কশন এটাই হচ্ছে মানুষের একটি বৈশিষ্ট্য আমরা দেখি কিন্তু দেখেও যেন অনেক কিছু দেখি না আমরা বুঝি কিন্তু বুঝেও যেন অনেক কিছু বুঝতে চাই না আমাদের চোখ আছে কান আছে অন্তর আছে কিন্তু এগুলোর সাহায্যে খুব কম প্রভাব আমরা গ্রহণ করি চর্মচক্ষু দিয়ে দেখলেও অন্তরের চোখ দিয়ে আমরা দেখতে চাই না শহর অঞ্চলে আমরা দেখি যে মানুষ দীর্ঘদিন যদি প্রকৃতির কাছাকাছি না যায় একসময় তারা হাঁপিয়ে উঠে এবং এরপর কিছু ছুটি নিয়ে পাহাড় অরণ্য সমুদ্র এগুলো দেখে এসে তারা বলেন যে আমরা এবারে রিফ্রেশ হয়ে আসলাম এই দুইটি স্থানের মধ্যে পার্থক্য কি একদিকে শহর অঞ্চল আরেকদিকে বিভিন্ন প্রাকৃতিক অঞ্চল পাহাড় অরণ্য কিংবা সমুদ্রের মধ্যে পার্থক্য হচ্ছে শহর অঞ্চলে যে বিষয়গুলো আমরা দেখে থাকি যে সৃষ্টিগুলো আমরা দেখি দালানোঠা রাস্তাঘাট কিংবা অন্যান্য অবকাঠামো এগুলোর সর্বশেষ রূপান্তর ঘটেছে মানুষের হাতের ছাপের মাধ্যমে মানুষ আল্লাহতালা সৃষ্টিকে গ্রহণ করেছে সেগুলোকে ব্যবহার করে রূপান্তর ঘটিয়েছে দিকে সেই প্রাকৃতিক স্থানগুলো পাহাড় অরণ্য কিংবা সমুদ্র সেখানে আল্লাহ সুহামতাল্লাহ তিনি যেভাবে সৃষ্টি করেছেন সেগুলো ঠিক সেভাবেই অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে ফলে সেই দৃশ্যগুলো আমাদের মধ্যে অসাধারণ মুগ্ধতা সৃষ্টি করে আমরা স্বতঃূর্ত বলে উঠি আল্লাহ দেখে বাহ কি সুন্দর কত চমৎকার সুবাহ আল্লাহ মুসলিমরা এই দৃশ্যগুলো দেখে আল্লা সুহামতাল্লাহর বরত্ব ঘোষণা করেন আদি আমাদের আশেপাশে যা কিছু দেখি সবকিছুই মূলত আল্লা সুহামাতার সৃষ্টি তিনি আল খালিক তিনি আল বারি তিনি আল মুসির তিনি আল খাল্লাক এই নামগুলো নিয়ে আমরা ভাবব এবং এই নামের বরত্ব গ্রহণের চেষ্টা করব আল্লাহ যে সৃষ্টি আমরা সবাই দেখি সেটা হচ্ছে বিশাল আকাশ যে যেকোনো ঘনবসতিপূর্ণ এলাকা কিংবা শহরেও যদি আমরা মাথা উঁচু করে তাকাই আমরা দেখতে পাই সুবিশাল আকাশ হয়তো সেই আকাশে ভেসে বেড়ানো কোনো পাখিও আমাদের চোখে পড়তে পারে এই আকাশকে কত সৃষ্টি করেছেন কখনো রোদ কখনো মেঘ কখনো বৃষ্টি কিংবা রাতের তারা ভরা আকাশ কত চমৎকার আল্লাহাতালা তিনি বলেছেন ওজাই আলিন আমি এই আকাশকে যারা দেখে যারা দর্শক তাদের জন্য দৃষ্টিনন্দন করে সৃষ্টি করেছি নক্ষত্র কথিত আকাশকে আল্লাহ সুশোভিত করে সুসজ্জিত করে সুন্দর করে সৃষ্টি করেছেন সেই দূরের আকাশকে না দেখে যদি মানুষ নিজেকে নিয়েও চিন্তা করে যে এত সুন্দর আকৃতি দিয়ে কে তাকে বানাল এত ভারসাম্যপূর্ণ করে দুই পায়ে চলতে সক্ষম কথা বলতে সক্ষম যে মানুষ সেই মানুষকে কে বানিয়েছে কে তাকে আকৃতি দিয়েছে কে তার দেহে প্রাণ দিয়েছে এবং আমরা আরও দেখতে পাই প্রত্যেকটি মানুষ সবাই মানুষ কিন্তু কেউ কারো মতো নয় প্রত্যেকে আলাদা প্রত্যেকেই অনন্য প্রত্যেকেই স্বতন্ত্র লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেউ কারো অনুরূপ নয় হুবহু কেউ কারো মতো নয় প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা প্রত্যেকের চেহারা আলাদা কণ্ঠস্বর আলাদা এই যে বৈচিত্র্য এটা যিনি করেছেন তিনি আল মুস্বির যিনি আকৃতি দানকারী আকার দানকারী যিনি আল বারি তিনি আল খালিক সেই আল্লাহ সুবহানুবহান তিনি বলেছেন তিনি আল্লাহ যিনি আসমান এবং ভূমন্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন এরপর সুন্দর করেছেন তোমাদের আকৃতিকে আল্লাহ সুন্দর রূপ দান করেছেন। এবং তার কাছেই তোমাদেরকে ফিরে অন্যত্র আল্লাহ সুবাহ আল্লাহ বলেছেন আল্লাহ জিয়া হাসানা কুল্লা শাহি ইন খালাকাহু যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর সুসজ্জিত করেছেন এভাবে আল্লাহ সুহামত আল্লাহ সৃষ্টিগুলোকে নিয়ে যদি আমরা ভাবি যদি সেগুলোকে নিয়ে আমরা চিন্তা করি অন্তর দিয়ে যদি আমরা সেগুলোকে দেখার চেষ্টা করি তাহলে আশা করা যায় যে আল্লাহ সুবহান এই সুমহান গুণবাচক নামগুলোকে আমরা আরো অধিক কদর করতে পারব আল্লাহ সুবাহ কিনে ভাবলে আল্লা সুবাহতাল্লাহ নামের প্রভাব গ্রহণ করার চেষ্টা করলে মানুষ বিনীত হতে বাধ্য হয় সে বিনয় অনুভব করে আল্লা সুবহানতআল্লার বরত্বের সামনে এই সমস্ত সৃষ্টি জগতের এই মহাবিশ্ব এর উদাহরণ হচ্ছে বিশাল একটি মরুভূমিতে একটি আংটি সমতুল্য খোলা কিংবা টেলিস্কোপ বা দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে আমরা যা কিছু দেখি যা কিছু মানুষ দেখতে পায় সে সবই হচ্ছে প্রথম আসমানের দৃশ্য এই যে বিশাল পৃথিবী যার মধ্যে আমরা বসবাস করি যাকে নিয়ে মানুষের এত স্বপ্ন এত আশা আকাঙ্ক্ষা যে দুনিয়াকে নিয়ে মানুষ আক্রে পড়ে থাকতে চায় আখিরাতকে ভুলে থাকতে চায় অনেকে অস্বীকার পর্যন্ত করে যে দুনিয়াকে নিয়ে এত মারামারি কারাকারি হানাহানি সেই দুনিয়া সেই পৃথিবী কতটুকু বড় সাধারণভাবে মনে হয় দুনিয়া তো অত্যন্ত বড় পৃথিবী তো খুবই বিশাল এই মহাশূন্যের মাঝে সূর্যের চারদিকে প্রতি সেকেন্ডে ৩০ কিলোমিটার বেগে সে ছুটছে একটি বুলেটের যা গতি তার থেকে ষাট গুণ গতি নিয়ে ঘুরছে এই পৃথিবী ঘণ্টায় প্রায় সাতষট্টি হাজার মাইল বেগে আবার এই সমস্ত সৌরজগৎ গ্রহ উপগ্রহগুলোকে নিয়ে সেও ছুটছে সেকেন্ডে দুইশ কিলোমিটার বেগে यह सूर्य कैलास महत बड़े बनिए मध्य तर लक्ष पृथ्वी जैसे पूबे सूर्य उठे पश्चिम अस्त जाए सूर्य केलो आसते समय लागे प्राय आठ मिनट अथच आलो प्रति सेकेंडे एक लक्ष छिया हजार माइल वीन लक्ष किटर दूरत अतिक्रम कर महाविश्वर विशालता से बोझार चेषा कर আসলে এর ক্ষুদ্রতাই আমাদের সামনে যেন ফুটে ওঠে অস্তিত্বের সামনে। সহজ করে এই বিষয়গুলোকে বোঝার জন্য আমরা চিন্তা করতে পারি যে এমন একটি বাহনের উপর যেন আপনি চেপে বসেছেন যে বাহন প্রতি সেকেন্ডে আলোর বেগে দূরত্ব অতিক্রম করে যাচ্ছে অর্থাৎ প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার অতিক্রম করতে সক্ষম এমন একটি বাহনে আপনি চেপে বসেছেন এরপর আপনি দেখবেন আমাদের এই স্বপ্নের পৃথিবী এটা কত বড় কিংবা কত ছোট डे तीन लक्ष्य कलोमीटर चाँदर मत आकृति क्षुद्र आकार महाशून्य मेटुकु समय मध्य मंगल ग्रहण दूरत अतिक्रम कर दृष्टि से पृथ्वी परिणत हो बिंदुते अनेक कष्ट खाली चो पृथिवी के नक्षत्र परिणत हो गुलो, गुलो, धीरे -धीरे, एक बिंदुते मन हो जान बिंदुगुल सबगुली धीरे क्षुद्रथ क्षुद्रतर हो बिंदुते एकत्रित होारे गति दूर अतिक्रम कर তাহলে আমরা যে ছায়াপথে আমাদের পৃথিবী সৌরজগতের অবস্থান তার কিছু কিছু করবেন এবং প্রতিটি গ্যালাক্সিতে সহজভাবে বলতে গেলে এই পৃথিবীতে যত ধুলিকণা আমরা দেখে থাকি প্রত্যেকটি ধুলিকণার বিপরীতে দশ হাজার নক্ষত্র আপনাকে কল্পনা করতে হবে যদি আপনি সামান্য এই মহাকাশের একটি ক্ষুদ্র অংশকে চিন্তা করতে চান কল্পনা করতে চান অথচ এর সবই হচ্ছে প্রথম আসমানের অন্তর্ভুক্ত আল্লাহ আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাতটি স্তরে তির মিজির হাদিসে এসেছে রসুল সাল্লাম থেকে দৃষ্টান্ত প্রদান করে সাহাবাইকেরামদেরকে বুঝিয়েছেন যে আসমানের যে সাতটি স্তর রয়েছে প্রতিটি স্তরের মাঝে ব্যবধান হচ্ছে পাঁচশো বছর প্রতিটি স্তরের মধ্যে দূরত্ব পাঁচশো বছরের দূরত্ব এভাবে দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানের ক্ষুদ্রতা এতটুকু যেন মনে হবে বিশাল দিগন্ত জরা মরুভূমির মাঝে একটি ক্ষুদ্র আংটির সমতুল্য এভাবে তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমান বিশাল একটি মরুভূমির মধ্যে একটি ক্ষুদ্র আংটির সমতুল্য এভাবে সৌদুল্লাহ সাল্লি সাল্লাম দৃষ্টান্ত প্রদান করে সাত আসমান পর্যন্ত বুঝিয়েছেন যে প্রতিটি পরবর্তী স্তরের আসমানের কাছে পূর্ববর্তী স্তরের আসমানের দৃষ্টান্ত হচ্ছে বিশাল মরুভূমির মাঝে একটি ক্ষুদ্র আংটি সমতুল্য কিন্তু সেখানেই শেষ নয় এরপর রয়েছে আল্লাহ এবং এরপর রয়েছে সমস্ত আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে সেগুলোকে ধারণ করা তার পক্ষে মোটেই কঠিন কোন কাজ নয় তিনি সর্বোচ্চ তিনি সর্বাপেক্ষা মহান অথচ সেই কুরসি আল্লাহমতাল্লাহর আরসের তুলনায় তার দৃষ্টান্ত হচ্ছে সেই বিশাল মরুভূমির মধ্যে একটি ক্ষুদ্র আংটির সমাতুল্য ইনি হিব্বানের হাদিসে রসদুল্লাহ সাল্লাম এভাবে দৃষ্টান্ত প্রদান করে আল্লা সুহাম তাল্লা সৃষ্টির বিশালতাকে আমাদের সামনে বুঝিয়েছেন কাজেই এই মহাবিশ্বে আমাদের পৃথিবী কিংবা আমাদের অবস্থান কোথায় কত ক্ষুদ্র কত তুচ্ছ আমাদের অবস্থান বিপরীতে আল্লাহ সুহামতাল্লাহর বরত্ব তার শক্তি তার ক্ষুদ্রত কত সুবিশাল পুখারি হাদ এবং এগুলো বিদ্যমান রাসুল্লাহাম তিনি বলছেন কাদেই যখন তোমরা চাইবে আল্লাহর কাছে তখন ফের দাওস চাইবে কারণ সেটাই হচ্ছে সর্বোচ্চ এবং সর্বোত্তম জান্নাত এবং আল্লাহ সুহাম আর সেই ফিরদাউসের উপরে অবস্থিত এবং সেই ফিরদাউস থেকেই জান্নাতের ঝর্ণাগুলো প্রবাহিত হয়ে থাকে আবুদাউদ্লাইসালাম তিনি জানিয়েছেন আল্লাহামতাল সৃষ্টির বিশালতা সম্পর্কে তিনি বলেছেন আমাকে অনুমতি দেয়া হয়েছে আল্লাহআর ফেরেস্তাদের মধ্য থেকে আরশবাহী ফেরেস্তা সম্পর্কে কিছু বর্ণনা প্রদান করার তিনি বলছেন সেই ফেরেস্তা তার কানের নীচের অংশ থেকে কাঁধের অংশ পর্যন্ত দিয়ে দূরত্ব সেটা হচ্ছে সাতশো বছরের রাস্তা ख आसमानी दिखे तक खुद किंबा त्रुटि खुजे पाओ किना ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم এই সাত আসমানকে তিনি স্তরে স্তরে সৃষ্টি করেছেন কোথাও তোমরা রাহমান আল্লাহর সৃষ্টিতে ত্রুটি দেখতে পাবে না তোমরা ভালো করে দেখো আবার দেখো বারবার দেখো যে আল্লাহর সৃষ্টিতে কোথাও ত্রুটি খুঁজে পাও কিনা কোথাও কোন খুঁত খুঁজে পাও কিনা আল্লাহ বিপরীতে যে সমাহান বৈশিষ্ট্য সেগুলোকে বোঝার জন্য আমাদের প্রয়োজন একটি চিন্তাশীল অন্তর যে অন্তর সৃষ্টিকে নিয়ে ভাবে তাফাক্কুর করে তা করে অপরদিকে যে অন্তরগুলো উদাসীন গাফেল কিংবা অহংকারী যে অন্তরগুলো আল্লাহকে নিয়ে ভাবে না সেই অন্তরগুলো তো শূন্য অন্তর সমতুল্য ইনুল কাই ইম্রাহিম তিনি বলেছেন যে মানুষের অন্তরে এমন কিছু শূন্যতা রয়েছে যেগুলো আল্লাহ স্মরণ ছাড়া তার জিকির ছাড়া কিংবা তার প্রতি ভালোবাসা ছাড়া কোনো কিছুতেই পরিপূর্ণ হতে পারে না যে অন্তরে আল্লাহকে পাবার আল্লাহর নৈকট্য লাভ করার আল্লাহকে জানার আকতি রয়েছে সেই চিন্তাশীল অন্তর প্রতিটি সৃষ্টিতে তার মহান রবের স্বাক্ষর খুঁজে পায় কোন সৃষ্টিকেই সে স্বয়ং স্রষ্টা আল খালিক আল খালাক আলবারি আল মুসবির আল্লাহ না সে বা বাহ করে না বরং প্রতিটি সৃষ্টিকে সে দেখে এগুলো হচ্ছে আমার মহান রবের কাজের নমুনা দৃষ্টান্ত এগুলোর মাধ্যমে সে আল্লাহর অস্তিত্বকে বোঝার চেষ্টা করে থাকে এ কারণেই আল্লাহুহামতাল্লাহ বলেছেন তা বসিরাত ওজিকরা লিকুল্লি আবেদিম মুব যে বান্দা তার রবের প্রতি অনুরাগী তার জন্য প্রতিটি দৃশ্যে প্রত্যেকটি বস্তুতে রয়েছে জ্ঞান আহরণ করার বিষয় এবং রয়েছে স্মরণিকা কেন এই সৃষ্টি জগৎকে আমরা দেখব কেন এগুলোকে নিয়ে আমরা ভাবব কারণ এগুলোর মাঝেই আলাহ সুবাহতাল্লাহ ইমানদার সম্প্রদায়ের জন্য মোমিনদের জন্য রেখেছেন আয়াত এবং নিদর্শন আল্লাহ বলেছেন খালাকাল্লাহ হুসামাওয়াতিওয়াল আর দাবিল হক এবং ভূমন্ডল তার সৃষ্টিকে দেখো যিনি আল খালিক যিনি আল খাল্লাখ যিনি আল বারি যিনি আল মুস্বির তার সৃষ্টিকে তোমরা দেখো এবং সেগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করো আল্লাহ সুমদ আল্লাহ কোথাও প্রশ্ন করেছেন তারা কি দেখে না যে এই ধূসর মরুভূমি সেখানে কিভাবে পানি প্রবাহিত হয় এরপর সেই মরুর বুকের শস্য উদ্গত হয় যেগুলো তারা ভক্ষণ করে এমনকি তাদের পালিত পশুগুলো সেগুলো ভক্ষণ করে কথা বল্লা বলেছেন তারা কি আল্লাহ সেই সমস্ত সৃষ্টি বস্তুগুলোকে দেখে না যেগুলোর ছায়া আল্লাহর প্রতি বিনিতভাবে সিস্দারত হয়ে ডানে কিংবা বামে ঝুঁকে পড়ে কোথাও আলাসু মহাতাল্লা মানুষকে তার নিজের সৃষ্টি বৈশিষ্ট্য সম্পর্কে স্মরণ করিয়ে দিয়েছেন বলেছেন মানুষ কি ভেবে দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি তুচ্ছ পানি থেকে অথচ সে হয়ে গেল প্রকাশ্য বাক বিতন্ডাকারী কোথাও আল্লাহ মরুভূমির জাহাজ সেই উটের দিকে প্রদান করে বলেছেন। ইলাল ইবিলি তারা কি দেখে না সেই উটের দিকে তাকে সৃষ্টি করা হয়েছে কোথাও উড়ন্ত পাখির দৃষ্টান্ত পেশ করে আল্লাহামতআলা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তারা কেউ এগুলোকে আগলে রাখেনা এবং এর মধ্যে মুমিনদের জন্য রয়েছে আয়াত রয়েছে নিদর্শন প্রত্যেকটি জীব কিংবা জড়বস্তু আল্লাহতাল্লার সৃষ্টির মধ্যে ইমানদারদের জন্য মোমিনদের জন্য রয়েছে চিহ্ন নিদর্শন এমনকি দিন এবং রাতের আবর্তনের মধ্যে আল্লাহ বলেছেন তারা কি দেখে না যে আমি রাত্রিকে সৃষ্টি করেছি বিশ্রামের জন্য দিনকে করেছি আলোক উজ্জ্বল এর মধ্যে ইমানদার সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শনাবলী প্রতিদিন একইভাবে পূর্ব দিকে সূর্য উঠছে এবং পশ্চিমে অস্ত যাচ্ছে এই যে ধারাবাহিকতা সুনীপন সৃষ্টি কৌশল এগুলোকে রক্ষণাবেক্ষণ করা এগুলো হচ্ছে আল্লাহমতাল্লা বৈশিষ্ট্য অথচ সূর্য এবং পৃথিবীর মধ্যে যে দূরত্ব তার যদি বিন্দু মাত্র কম বেশি কিংবা হের ফের হত তাহলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেত সেখানে মানুষের বসবাস করা কিছুতে সম্ভবপর হতো না এভাবে এভাবেই আল্লা সুমতাল তিনি নিখুদভাবে সবকিছু সৃষ্টি করেছেন তিনি আল খাল্লাক যিনি মহান সৃষ্টিকর্তা ইবনুল কাই ইম তিনি বলেছেন যে বান্দারা আল্লাহর পরিচয় দুইভাবে লাভ করতে পারে কুরআনে উপস্থাপিত সেই সকল উত্তম গুণবাচক নাম আল্লাহ সেগুলোর মাধ্যমে আয়াত বা নিদর্শন রয়েছে সেগুলোকে বুঝার মাধ্যমে আল্লাহর পরিচয় একজন বান্দা লাভ করতে পারে रेईनड्स मीडिया अन्य प्रोजेक्ट समर्कतेट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईनड मीडिया डट ऑर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट